Assalamualaikum warahmatullahi wabarakatuh Inna alhamdulillah Na'maduhu wa nasta'ayinuhu wa nasta'afiruhu Wa na'udhu billahi min shurur anfasina Wa min sayyiyati amalina Min yahdihillahu falamudillalah Wa man yudlil falahadiyalah Wa ashadu an la ilaha illallah Wahidahu la sharika lah Wa ashadu anna muhammadan abduhu Wa rasoolah Sallallahu ta'ala alihi wa ala alihi Wa sahbihi wa sallam Wa tasliman kthiera Amma abadhi সম্মানিত দিনী ভাতৃমন্ডলী আল্লাহর আলমিনের প্রশংসা এবং পঁচিশে সেপ্টেম্বর দু হাজার একুশ এতে যেমন আপনাদের জানা আছে যারা ধারাবাহিক আলোচনা শুনছেন সরাসরি এসে অথবা একদিনে কয়েকটা বিষয়বস্তু হয়তো চলে আসছে আবার কখন একটি বিষয়বস্তু লম্বা হতে পারে আজকেও এইরকমই কয়েকটি বিষয় আর সংক্ষেপ বললে দুটি বিষয় একটি হচ্ছে मोतार बनु हा सेम आलेबिलत और फजिलत अ মমিনদের মুসলিমদের হক আনসার যারা মহাজেরিনদের পরে তাদের ফজিলত এবং উপদেশ নসিহত তাদের সাথে ক্ষেত্রে এ হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু তো দেখা যাক প্রথম লেখক ইমাম্বার বাহারি রহমতুল্লাহ আলী কি বলছেন বলছেন ওয়ালাম আর জেনে রাখো হে মুসলিম আল আন্নাল মোতআতা মত আতার নেশা যে মোতা অর্থাৎ নারীদের সাথে মোতা অর্থাৎ বলছেন মতআা নারীদের সাথে মোতা করা মতআতন মানে সম্ভব বা ভোগ করা তো এখান থেকে মোতার বিবাহ নে মোতা বলা হয় মোতার বিবাহ বলা হয় আবার মোতা নেশাও বলা হয় নারীদের ভোগ করা স্থায়ী বিবাহ নাই টেম্পোরারি বিয়ে যাকে মোতা বিয়ে বলা হয় আর সেই বিয়েতে ইজাব কবুলও থাকে না ইজাব কবুল না পয়সার বিনিময় এম এটি হচ্ছে মোতার বিবাহ সেম পতিতালয়ের মতো এইরকম সেম যে সব হোটেলে জেনা ব্যবীচার সুযোগ সুবিধা আছে আপনি কয়দিন থাকবেন কত ঘন্টা আপনার প্রয়োজন ওই হিসাবে আপনি ফিস দিবেন ঠিক ওইরকম রকমই বেশি যেমন ফিস দেয় এক সেই নসৎ পাপিষ্ট লোকেরা ওই রকমই হচ্ছে মোতার বিবাহ কদিনের জন্য কন্ট্যাক্ট করছেন কন্ট্যাক্টের বিবাহ কয় দিনের জন্য বিবাহ করছেন কত টাকা দেবেন আর কত টাকায় সে রাজি হবে এই এইভাবে এটা হচ্ছে মতার বিবাহ প্রথম লেখক বললেন যে আন্দাল মত আহ আর তারপরে ব্যাখ্যা করেছে মোতা নেসা কেন শুধু মতা কেন বললেন না মতাহত নিকাহ যদি বা নেহ মোতআ যদি বলতেন মতার বিবাহ তাহলে স্পষ্ট কিন্তু শুধু মো তাহ বলেছেন আবার তারপরে ব্যাখ্যার প্রয়োজন মনে করেছেন এজন্য জন্য বলছেন মত আত্মা নারীদের করা। বিবাহ না মত আতার নেশা এভাবে ব্যাখ্যা কেন করলেন এই জন্য করলেন যে হাদিসের ভাষায় মোত আলা হয়েছে বা মোত আ প্রয়োগ হয়েছে দুইটি ক্ষেত্রে एक हजे तम खेत हजे तम क्षेत्र मोता हम आलोचनार विषय वस्तु आलोच विषय मोत अतुल সম্ভোগ বা এমন হজসামে আপনি উমরাও ভোগ করে নিলেন উমরাও লাভ লাভে হাসিল করে নিলেন আপনি এটা হচ্ছে একটা দিক এ অর্থ হজের কি বলা হয়ত আতুল হজ বলা হয় আর মো কথাটি ও তামাত্মা মেলি যে ব্যক্তি হজের সাথে কুরবানি দেওয়া হবে তো আল্লাহ তামাত্মা শব্দটি উল্লেখ করেছেন এই হজে তামাত্মর ক্ষেত্রে আর একটি দিক আছে যে প্রথম করবেন আর যাবেন আট তারিখ তার আগে দিন আপনি সময় পাবেন সেই সময়টা আপনার ভোগের সময় স্ত্রী থাকলে স্ত্রী সম্ভব করুন ওই যে এই সময়টা স্ত্রী সম্ভব করতে পারছেন মানে এরাম খুলে দিতে পারছেন এই জন্য হজের তামাত্মকে কি বলা বলা হয় আর সম্ভব বলা হয় তো শুধু যদি এখানে লেখক বলতেন তো হজের তামাত্ম বুঝে নিতে পারে এই ভুল বুঝিও না এখানে আমি বলতে চাইছি মো মানে হচ্ছে মোত আতুল নারীদের ভোগ করা না। दाम्पत्य जीवन गड़े तोलार विधान विधान कारण दो विपर्क दी मोतार विवाह हालाले ना कि आहलिम जरा हानाफी हक साफी हक मालिक हम যারা এইসব তারা তারা আহলে সন্ন্যাতিলি হল হানাফিরা সাফে ইরাম আল এরা আসারি মাতুরি আকিদার তারপর তারা আহলে সন্ন্যাত তারা হচ্ছে আহলে কারণ তারা শিয়া রাফেজি নয় সাহাবাহিক তারাও শাহাবাইকারই শ্রদ্ধা সম্মান করে যেভাবে আমরা করি। তো সাহাবাই কেরামদের আজমাতের সাহাবা তাদের মহত্ব তার ফজিলতার ক্ষেত্রে তারা আমাদের সাথে সুতরাং তারা এই অর্থে আহলে সন্ন্যাত যদিও বহু আছে। না দেবন্দিরা তাদের মধ্যে শির্ক আছে আর অন্য সুফিদের তাদের মধ্যে ইসমের যে কেতাব গুলি রয়েছে শিল্প ভরা আছে তারপরও তার আহলে সন্ন্যাত কি অর্থে যে তারা শিয়াদের মোকাবেলায় শিয়াদের ভিন্ন ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে বিভিন্ন স্তরে তারা আছে আর যারা আরামদের এহিতে রাম আজমত মহত্ব বিশ্বাস করে ইমান রাখেন তাদেরকে মহব্বুত করে অন্তর থেকে তাদের জন্য দোয়া করে তাদের ক্ষেত্রে তাদের অন্তঃ পরিষ্কার সাফ কোনো কালিমানে তাদের অন্তর সমস্ত আহলে সন্ন্য বলছে মোতা বলুক না কেন এই বিয়ে আর পতিতালয়ের পেশি আর ফাইভ স্টার হোটেলে এই নারীদের সাথে তাদের যে নোমরামি কোন পার্থক্য নেই কি এমক পর্যন্ত সে কথাই লেখক এখানে বলবেন সময়কে সামনে রেখে আমরা একটি দলিল পেশ করব একমাত্র তাহলে সিয়ার আফিজি ইরানি আর ইরানিদের অনুসারী যতগুলি তালান মর্যাদা পায় দুই বার করতে পারলে হাসান মর্যাদা পাই তিনবার করতে পারলে আলী রাজি আল্লাহ মর্যাদা পেয়ে যায় না এটা হচ্ছে রাহেজ ইসনারিয়া বারো মহিলারা অধিকাংশ এই মোতায় জড়িত রয়েছে টেম্পোরারি টাকা পয়সার বিনিময়ে দেহ ব্যবসা করে যার নাম হচ্ছে মোতার বিয়ে করবে তো সবের কাজ দুনিয়ায় কেউ বলে না হ্যাঁ যারা বিজাতি তারা দুই ভাগে ভাগ করছে তাদের আইন কাননে মানবরচিত বিধানে জেনাকে ব্যবিচার কে দুই ভাগে ভাগ করেছে সম্মতির ব্যবচার আর অসম্মতির ব্যবচার সম্মতির ব্যবচার যদি মানে সাবালোক সাবালিকা যদি দুজনে সম্মতি থাকে তাহলে এটা তাদের কাছে বৈধ মানবরচিত বিধান কোনো অপরাধ নাই এরপরে সারা বিশ্বের প্রায় দেশগুলি চলছে আল্লাহ করা যার নাম বাংলায় হচ্ছে ধর্ষণ এই যারা বেদিন ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না মুসলিম সমাজের মুনাফেক অথ ইসলামের প্রতি বিশ্বাসী নয় তারা ধর্ষণকে অপরাধ মনে করেন গড়ে দাঁড়াইতে হবে মেয়ে যদি জবরদস্তি করে তো হয় ছেলের ছেলেকে ধর্ষণ করেছে এগুলো ভাষা তাদের না আর যদি ছেলে জবরদস্তি করে তো মেয়েকে ধর্ষণ করেছে করেছে ধর্ষণ করলে অপরাধ কিন্তু দুইজনে সম্মতির সাথে স্কুল কলেজ ইউনিভার্সি বেরিয়ে পার্কে চলে গেল আর মানব জাতি হেদায় এবং তাদের অনিষ্ট থেকে মুসলিমের আল্লাহ হেফাজত করো ওতে মুসলমাকে মানব রোচিত এইসব নোংরামি থেকে আর অসারতা থেকে আল্লাহ যারা ফিরে আসার তৌফিক দান করে जेनिचारोारोराम क्या बैध क्यों ओराब पुण्य क्या करब निकृष्ट এহুদ না সারাজও জিউদর্শ করে দেশ পরিচালনা করতে চাই তাদের মতো যারা আন্দোলন করতে চায় আর বিপ্লব নিয়ে আসতে চাই তারা কারা তাদের থেকে সতর্ক হইতে হবে যারা আপনাদের ঘরে ঘরে ঢুকে আছে পাড়ায় পাড়ায় ঢুকে আছে জি যাদের ক্ষেত্রে অজ্ঞতার কারণে আপনারা তাদেরকে আমাদের কাছে ইসলাম পন্থী ইসলাম দরোদী ইসলাম দরোদী নয় হয় এর এরা মূর্খ জাহেল আর না হলে এরাও ইসলামের শত্রু তাদের যারা শিক্ষিত তারা ইসলামের শত্রু আর যারা তাদের অশিক্ষিত সঠিক দিন ইসলামের জ্ঞান রাখে না তাদেরকে বলবো জাহেল মূর্খ জাহেল মূর্খ আর যে অজ্ঞতা বড় একটি রোগ রোগ মারাত্মক রোগ যেই রোগ চিত্সা হচ্ছে কোরআন সন্নার ভালো আলেমদের কাছ থেকে অজ্ঞতার চিকিৎসা নেওয়া হচ্ছে আরোগ্যের ব্যবস্থা হচ্ছে আসসাল আলম আলমাদেরকে জিজ্ঞেস করার ফ্লিখ কোরআনার ওহের দলিল সহ আলেম আলমাদেরকে যারা কোরআন সুনার আলম যারা নবী সাল্লামের প্রতিষ্ঠিত। যারা স্বর্ণযুগের সমস্ত এই অজ্ঞতা দূর হবে না হলে এই গুমরাহী শিয়ার আফিজি ভক্তি ইরান ভক্তি এসব থেকে যাবে হুসি ভক্তি এসব থেকে যাবে আল্লাহ জান সব থেকে ফিরে আসার তৌফিক দান করেন এই বাঙালি জাতির এই গুমরাকে ছিল মোটা আর লেখক বলছেন বল ইস্তেহাল আর হালাল মনে করা বা কোনো কিছু হালাল করে কি ইস্তেহলাল বলতে তিনি বলতে চেয়েছেন হালালার বিবাহ কিসের বিবাহ হালালার বিবাহ শুদ্ধ শব্দটি হচ্ছে উর্দুতে এটি হচ্ছে হালালা আর আরবিতে এটির নাম হচ্ছে তাহলিল মানে হালাল করে নেওয়া স্ত্রী তালাকের কারণে তাহলিল অলকৃষ্ণ রাখেন আর উর্দুতে উর্দু পরিভাষা কারণ উর্দু পরি ভাষার প্রভাব বেশি রয়েছে বাংলা ভাষার উপর হালালা এজন্য অনেকে হালালা বলে বুঝে কিন্তু বাঙালি যাতে হালালা চাইতে ভিন্ন আরেকটি শব্দ বেশি বুঝে সেটা হচ্ছে টাল বাহানা করা হচ্ছে প্রতারণা যে প্রতারণা করে ধোকাবাজি করে ভাউতাবাজি গেছে না কথা বলছেন না ওখান থেকে ভাষাটা হচ্ছে হিলা আর ওই হিলা উর্দু তো এটাকে হিলা বলা হয় আর এই হিলা থেকে ওইটাকে বাঙালিরা করেছে হিল আর ওটা হচ্ছে হালালা এইভাবে এই নাম গুলি এসেছে কি রয়েছে আল্লাহর পক্ষ থেকে লানত মানে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা তোকে রহমত থেকে বঞ্চিত করব কত বড় অপরাধ চিন্তা করুন রহমত না এরকম যারা করবে যে হারাম স্ত্রী কে তিন তালা খেয়ে হারাম হয়ে গেছে তালাকে মগল ল করার জন্য যার জন্য করা হবে যে আগের স্বামী তার কাছে ফিরে যাক তার উপরও ওই মহিলার উপরও লানত আল্লাহ ল ভাড়াইটা পাঠা তার উপরও আল্লাহর লানত অভিশাপ আল্লাহ রহমত কে বঞ্চিত করার ঘোষণা যেই পাপ গুলির উপর লানত হয়েছে সেই পাপগুলি নিঃসন্দেহে কাবিরা গোনা নিঃসন্দেহে কি কাবিরা গোনা সাগিরা গোনার উপর কখনো শাস্তি নেই লানতের শাস্তি না গজবের শাস্তি না জাহান্নামের শাস্তি না কবর আজ নেই শাস্তির ওপর এইরকম আরেকটা কথা তার সাথে শাস্তি এবং সে আল্লাহ রব পক্ষ থেকে শাস্তি দুনিয়ার বা আখেরাতের শাস্তি লানত গজবের ধমক চমক শাসানি दंड विधान लान गए गुना जान शी कबाथिव दंड विधान तरह की करा करा निर्देश देवीरा गा तो कविरा गार संज्ञा जान क्या छाड़ा सा ग তার উপরও লালত হয়নি গজবও হয়নি কবর আজ নেই। যেমন রাস্তা দিয়ে চলতে চলতে একটা মেয়ে মাথা খুলে যাচ্ছে বা চেহারা খুলে যাচ্ছে তাকালো প্রথম হট করে নজর পড়ে গেলো ওটা তো যায় কারণ অনিচ্ছাকৃত পড়েছে কিন্তু তারপরে যদি ফেল ফেল করে তাকিয়ে থাকে উ হইতে থাকে সাগিরা যদি কি হইতে থাকে রোজ দিন আপনার বদ অভ্যাস তাহলে ওটা কাবিরাতে পরিণত হবে কিন্তু এটা মনে রাখেন সাগিরা এক মিনিট দুই মিনিট দেখে নিল সাগিরা কিন্তু ও যখন দেখতে পেয়েছে ও পাগল হয়েছে না তখন এখন কাবিরা হতে চলেছে তোমার ভালো করে বুঝতে হবে যে কখন সাগিরা কখন কাবিরা থাকে তো সাগিরা গোনা অনেক রয়েছে সংখ্য মানুষের আর কাবিরা গোনা সত্তরের অধিক রয়েছে কাবিরা গোনার সংখ্যা बेशी जी लेखकर्जमा कर जेनेता मोतार विसा नारी दे मोता এমন না যে কোন যুগে যাইস কোন দেশে যাইস কোনো কারো জন্য যাইস গরিব মানুষ বিয়ে করতে পারছে না সংসার চালাতে পারবে না সুতরাং তার জন্য মোতার বিয়ে যাইস হ্যাঁ অথবা একজন মানুষ তার ছেলে মেয়ে আছে আর স্ত্রীকে তিন তালাক দিয়ে দিয়েছে বেচারা তো খুবই তো পড়ে গেছে এখন তালাক দিয়ে তিন দিয়ে দিয়ে। তাহলে এখন এই রকম পরিস্থিতিতে তার জন্য জায়েজ না না না। এমন পর্যন্ত হারানাম হারাম সবার জন্য হারান তাকে তালাক দেওয়া উচিত ছিল চিন্তা করে এজন্য তিনবারে তিন তালাক तलाक देव कारण पढ़ी सुने गलोन तरीके समाज जरा समाजपति मानव कागज हमें हजूर जगह के बोल्ला तर बर्बाद करुक एरा जी के बर्बाद कर फेल फुत निजेरा गुमरा अन्न के गुमरा करा एक ताल लिखा जाए तलाक लिखते हैं তারপরে দেখছি যে আমার তো ছেলে মেয়ে আছে অথবা এই স্ত্রীকে আমি খুব ভালোবাসতাম কেমন করে ছেড়ে থাকবো থাকতে পারে না বা স্ত্রীও থাকতে পারে না একে ছেড়ে দুইজনের অন্তর মিলে গেছে এখন কোনো উপায় নেই भारत उपमहदेश सबा हाल विवाह मक्र फतुआ बेहसते हाकिम साहेब आशाफलिथ थानवीर रही তো দেবান্দি এত বড় আলেম যদি বলতেই হবে না হিসাব রয়েছে সেই কাবিরা গোনাকে কি করে দিল মাকড়ো করে দিল না যাইজও বলল না হারাম তো বললোই যখন মাকড়ো হয়ে গেল তাহলে প্রয়োজনে করো হিল্লার বিয়ে করাও আর করো তিন তালাকালাকালে নোংরা মেরি শেষ নেহাদিস এক মহিলা ফ্রান্সে থাকে তার পরিবারের সাথে তার বিয়ে হয়েছিল তারপরে তিন তালাক দিয়েছে সাথে। একটা ঘটনা মানে সীমাহীন সেজন্য করে ফেরাবে স্বামীর কাছে তো বলছে কোথায় আর পরকে দিতে যাব। আর কাকে কোথায় বিয়ে দিতে যাব বাইরে তো ওই মেয়ের নানা মানে মায়ের বাপ মেয়ের নানা জোয়ান হয়ে আছে ওইটা জুয়ান পরিবার নানার সাথে বিয়ে দিচ্ছে দু তিন রাত নানার সাথে হ্যাঁ কাটিয়েছে আর নানা ক্ষোভ ভোগ করেছে অথচ নানা হচ্ছে বাপ শরীয়তে নানা হচ্ছে বাপ দাদা হচ্ছে বাপ এই নামাদের আমাদের মূর্খ জাতির মূর্খরা দাদা করে না দাদা আবার বলছে এই তুই বিয়ে করবি আমাকে পছন্দ হয়েছে নোংরামি সীমাহীন নোংরামী মধ্যে সে পারিবারিক নোংরামি আর সামাজিক নোংরামি যে আমার স্ত্রীর আমি খুব টেনশনে আছি বলছি কেন বলছে আমার স্ত্রী তালাক দিয়েছিলাম এখান থেকে আমি যাইনি আর তারপরে বললো যে হিল্লা দিতে হবে হিল্লা বিয়ে দিতে হবে কি করল। আমি তোমাদের হালাল করে দি বিয়ে দিয়ে দিয়েছে তখনও বিয়ে করেছে বিয়ে করার পরে ও মোল্লা তো গোটা গ্রামের ভালো ভালো খাই তোকে বেশি মজা লেগেছে আমার কাছে এসেছে আজকে থেকে চার পাঁচ বছর আগে ঘটনা বেশি আগে নয় এসে বলছে যে সে কি করবো আদা খেয়েছ সাদ পেয়েছ আর তোমার দুনিয়া খোলা আছে ভালো জায়গায় বিয়ে করো হ্যাঁ এরকম নোংরা মহিলার পিছনে তুমি ছুটিও না অন্তর্কে ফিরাও সেখান থেকে বলছে আমি ওকে খুব ভালোবাসতাম আমি আর থাকতে পারছি না ওর জন্য অন্তরকে তুমি ফিরাও এই ইস্কের রোগ থেকে মুক্ত হাও এটা হচ্ছে ইস্কের রোগ প্রেমের রোগ প্রেমের রোগ মারাত্মক মানুষকে পাগল করে দেয় প্রেমের রোগের যারা ভুক্তভোগী তারা বলতে পারবে হাড়ে হাড়ে টের পেয়েছে যে সেই হারাম প্রেম হোক আর হালাল প্রেম হালাল স্ত্রিক হোক একটা সীমার মধ্যে ভালোবাসতে হবে স্ত্রীকে ভালোবাসতে গিয়ে যদি ডিউটি বাদ দিয়ে দেন স্ত্রীকে ভালোবাসতে গিয়ে যাহা বলবে তাই হালাল তো হারাম হারাম তো হারাম অসুবিধা নেই সব হ্যাঁ মা থেকে আলাদা হো বাপ থেকে আলাদা হো মাকে বৃদ্ধাশ্রম রেখে আসো বাপকে রেখে আসো তুমি আলাদা চলো সব মেনে নিচ্ছি ও কোনো শান্তি নেই ইস্কের লোক না এটা সীমার মধ্য থেকে স্ত্রীকে ভালোবাসতে নিজেকে কন্ট্রোল করে স্ত্রীকে ভালোবাসতে বলছি না সে ভালোবাসা ভেজাল থাকে কিন্তু ভালোবাসার একটা কি আছে সীমানা আছে সবচেয়েতে বেশি ভালোবাসা যেই ভালোবাসার কোনো সীমানা নেই সেটা হচ্ছে রাব্বুল আলমিনের সাথে আল্লাহ যেই না মানু আসাদ্দ হক বা যারা সত্যিকার মমিন ওয়াহেদিন ওহিদ বাড়ি মুসলিম তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে আল্লাহকে এত ভালোবাসে এত ভালোবাসে যে আল্লাহকে সমস্ত এই বদবন্দগী একমাত্র দেয়ার কাউকে দেয় না এত সুন্দর কপাল মাথা লুটিয়ে দেয় ধুলা তো ধুলা আর কাঁদা তো কাঁদা যেকোনো অবস্থায় তো এমত পর্যন্ত হিল্লার বিয়ে হারাম আর কি হারাম মোতার হারাম এখন দলিল বলি কথা লম্বা হয়ে গেল মোতার সম্পর্কে হাদিস রয়েছে সহি মুসলিমে রবি থেকে তার বাবা এস বর্ণনা করেছেন মানে সাবারা আল জহনি ছিলেন্নেসা আমি তোমাদেরকে অনুমতি দিয়েছিলাম সময়। ফিল ইস্তেমতা নারীদের সম্ভব কর্তি অর্থাৎ মু তার বিয়ের জন্য अभाव समय हराम गुन्ए लिप्त होते नबीस अल्लाम सरियत दिन मसाइल गुली धीरे धीरे, धीरे नाचल एक साथ शात, ना मद हराम तीन स्तरे गद हराम ঠিক জেনা যে হারাম হয়েছে দুই স্তরেগে একটা হচ্ছে যে জেনা হারাম কিন্তু মোতার বিয়ে যদি করো হ্যাঁ মোতার বিয়ে করো তাহলে যাইজ আর তারপরও সেটা খাইবারের বছরে চিরতর কি আমার পর্যন্ত হারাম করে দেওয়া হয়েছে কোনো মহিলা থাকে এক মাসের কন্ট্রাক্ট বিয়ে করেছো দশ দিনের করেছ এখনো তোমার কাছে কোন এরকম মহিলা আছে যেটা ইজাব কবুলের মাধ্যমে মহারানা দিয়ে বিয়ে হয়নি বরং টাকা দিয়েছে আর ডেট ফিক্স করেছে কত তারিখ পর্যন্ত যা কিছু দিয়েছ ফিরিয়ে নিও না যে আরো তো আমার এক মাস টাইম আছে বা বিশ দিন টাইম আছে দশটা দিন রাখলাম আর এক মাসের পয়সা দিয়ে দিয়েছি সুতরাং টাকা ফেরত দাও না ফিরিয়ে নিও না যাও এই সদাচরণ করো আর যে মোতা প্রথম হালাল ছিল তারপরে হারাম করে দেওয়া হয়েছে একমাত্র শিয়া রাফেজি ইসলামের দুশ্মন ছাড়া এটাকে কেউ জায়েজ মনে করেন না বরং শিয়ারা সেটাই যেমন বললাম যে বড় সব ফজিলতের কাজ মনে করে আর এই যে হালাল আবুদাদসুল আল্লাহ রয়েছে আর রসুল বদ আল্লাহ করবেন না কথা লানত রয়েছে আল্লাহ অভিসম্পদ রয়েছে এবং ইবনে মাজাই রয়েছে উনিশশো চৌত্রিশ নম্বর ইবিন আব্বাস আনহমাতে বর্ণিত হলে ইবিন আব্বাস থেকেও বর্ণিত হয়েছে আর আলী ইবিনে বর্ণিত হয়েছে হিল্লার বিয়ে হানভি সমাজে প্রচলিত আছে ভারত বাংলাদেশ পাকিস্তানে এটি হচ্ছে নুমামি এটি হচ্ছে জেনা এটি হচ্ছে হারাম আর এর মাধ্যমে কোন মহিলা হালাল হয় না কারণ কন্ট্রাক্টের বিয়ে বিয়ে না সুতরাং কন্টাক্ট যে তুমি দু চার দিন রাখো বা তিন দিন রাখো পাঁচ দিন রাখো এক রাত রাখো তারপরে তুমি ছেড়ে তালাক দিয়ে দিবে যদিও তাতে ইজাব কবুল আছে যদিও তাকে তাতে মোহর ধার্য করা হয় এটা হচ্ছে মতার সাথে পার্থক্য মতাতে ইজাব কবুলও নাই আমি কবুল করলাম আমার মেয়ের বিয়ে দিলাম এরকমও নাই ওলি নাই নিজে মেয়ে হয়তো কন্টাক্ট করছে এটা হচ্ছে মতা আর এতে ইজাব কবুল আছে না আছে এসব কিছু আছে হালালাতে কিন্তু কন্টাক্ট স্থায়ীভাবে এখানে সংসার করে উদ্দেশ্যে বিয়ে নয় বরং আগেই এর্তেফাক চুক্তি হয়েছে কিসের যে একদিন দুদিন চার দিনের জন্য করে আমার স্ত্রীটাকে অথবা আমার মেয়েটাকে তুমি কি করে দাও হালাল করে দাও আগের স্বামীর জন্য সুতরাং এই বিয়ে বিয়ে নয় সুতরাং এর মাধ্যমে আগের স্বামীর জন্য হালাল হবেও না এটাও মনে থাকে। লানতের সাথে সাথে আগের স্বামীর জন্য হালাল হবেও না যখন হবে না তাহলে কোথাও কন্টাক্ট নয় বিয়ে হয়েছে তার সাথে স্থায়ী সংসার করবো বলেও মহিলা গেছে আর যেই লোক বিয়ে করেছে সেও ওই নিয়তে বিয়ে করেছে যে আমি একে নিয়ে সংসার করব কিন্তু তারপরে সমঝোতা হলো না দাম্পত্য জীবনে সুখ হলো না সে মহিলাই থাকলো না আমি থাকবো না অথবা স্বামী অন্যান্য কাস্টমারের মতো দোকান পাটে যেমন কাস্টমার হয় সে প্রস্তাব দিবে যদি দেখে যে না ওর চাইতে ভালো জামাই পেয়েছি তাহলে অন্য বিয়ে দিতে পারে জি কোনো অধিকার নেই আগের স্বামী আগের স্বামীর সাথে কোন সম্পর্ক নেই তিন তালাকের পর শেষ জি এই ছিল সম্পর্কে হাদিস হালাল এখন রসুল্লাহ বংশধর আলেবাই ফজিলত বলছেন লেখক ওয়াফ ওয়া আরেফ লেবানি হা ফদ আর হে মুসলিম হে আহলে সন্ন্যের লোকেরা তোমরা বা কি করো বানু হাসেম হাসেম গোত্রের না সম্পর্কে জ্ঞান অর্জন করো জানো যে হাসেম গোত্রের কি রয়েছে কিন্তু হাসেম গোত্রের মুসলিমদের ইসলাম গ্রহণ করেছে কিন্তু কুফুরের অবস্থায় যারা মারা গেছে যেমন আবুল হাম হাসেম গোত্রের আবু তালেম হাসেম গোত্রের তাদের কোন ফুজিলত নেই কুফুরি থাকলে ইসলাম না থাকলে কোন ফজিলত নেই জি কোন নবীর বংশ হইয়া ফজিলত নাইফের অবস্থায় যারা গেছে কুপুরের অবস্থা আর কিসের ফজিল কোন ফজিলত নাই নিকৃষ্ট আল্লাহর কাছে ইমান এ হচ্ছে ইসলাম যার এত মূল্য যে একজন মানুষকে আল্লাহর প্রিয় বান্ধবানিয়ে দেয় এবং একজন মানুষ সেরকম আল্লাহ রাজি হয়ে যায় তহিদের ভিত্তিতে কালেমাই ভিত্তিতে আল্লাহিল্লাহ কে নষ্ট করে দিলে অথ লাই আহিল কে অস্বীকার করলে নাস্তিক হইলে অথ বহুত্ববাদী মুশ্রিক হইলে দর্গা পূজারী বা দুর্গাপূজারী হইলে তার কোন আল্লাহর কাছে মর্যাদা নেই সবচেয়ে নিকৃষ্ট তো বানু হাসেমের ফজিলত সম্পর্কে জ্ঞান অর্জন করো জানো কেনা বাহমেদাসুর কেন বানু হাসেমের ফজিলত আরবের আলো মেলা বংশ আছে জাহরানি আছে কারণ তারা রসুরুল্লাহ নিকট আত্মীয় সুরুল্লাহাম্ম ছেলে আবদুল্লাহ আবদুল্লাহ বিন রসুল্লা যেহেতু তার এবং তারিখ করসলিম তোমাকে জানতে হবে পরাইশের ফজিলত যে পরাইশেরও ফজিলত আছে যোগ্য একটাকে নিয়ে যেত আর দেশ পরিচালনা করা যাবে না তো খালি ফার যোগ্যতা যদি থাকে তো কোরাইশ বেশি হক রাখে দলিল আছে ইনশাল্লাহ আমি কিছুটা হলো বর্ণনা করব। তো রসুল্লাহামের আত্মীয়বনীহ এই মর্মে হদিস ইসমাইল আলামের বংশের মধ্য থেকে কেনানাকে না করেছেন মনোনীত করেছেন ইসমাইল আলী বংশ হচ্ছে আসছে এবার আহামী ইসমাইল ইসমাইলসাল্লাম কোথায় রেখে গেলেন সালাম ফিলিস্তিন থেকে এসে রেখে গেল এখান থেকে ইসমাইল সালামের বংশ শুরু হইল কোথায় বংশ বিস্তার শুরু হলো মক্কাই মনোনীত করলেন এতগুলি কেনানা ছিল গোত্র ছড়িয়েছে বংশ ছড়িয়েছে তার মধ্যে কোরাইশ কে আল্লাহ রাবুল আলম মনোনীত করেছেন কোরআশ বংশকে অস্তাফা মিন কোরাইশ বানি হাসম আর মধ্যে অনেকগুলি গোত্র বংশ আছে তার মধ্যে আল্লাহরা মনোনীত করেছেন বনু হাসেমকে হাসেম গোত্রফানি বানী হাসম আর বানী হাসেমে অনেকগুলি ঘরানা আছে অনেক সদস্য আছে তার মধ্যে আল্লাহর আমাকে আমাকে আমি আর একটি মুসনাদ আল্লাহ সহিদটিতে বলছেন আল্লাহ প্রথম সমস্ত মানুষকে সৃষ্টি করলেন সমস্ত মানুষের মধ্যে সৃষ্টির ভাগ করলেন ফাজা আলী ফিখাই ফিরকা আর তারপরে দুই দলের মাঝে যেটি সবচেয়ে উৎকৃষ্ট উত্তম দল সেই দলের অন্তর্ভুক্ত আল্লাহ করলেন নবিশালামকে আরবদের মধ্যে থেকে আরব আজম আরব অনারব এটাও হইতে পারে এই দিকে ইঙ্গিত হইতে পারে আরব অনারব জিমিডিয়েল্লার একটি মত যে আরব যদি দিনদার হয় তো অনারব দিনদার চেতে শ্রেষ্ঠ আরব যদি হয় কিন্তু আরব যদি দিনদার না হয় ধার্মিক না হয় আর অন একজন বাঙালি একজন হিন্দি একজন পাকিস্তানি একজন অন্য দেশি ইউরোপিয়ান আফ্রিকান যদি বেশি দিনদার হয় তাহলে সে বেশি শ্রেষ্ঠ আরবের চাইতে কিন্তু দিনদারিত্ব ধরেন দুজনের মধ্যে দিনদার দুজনই আলেম দিনদার মানে শুধু তো আমলে হইলে হবে না আমলের চাইতে বেশি গুরুত্ব হচ্ছে এলেমের একজন ধরেন অন হ্যাঁ কিন্তু সে আলেম পরেজারো দিন তাকুয়া ইমান সবকিছু আছে সেই আকিদার আর একজন আরব তারো দিনদারি আছে এলেম আছে আলেম দিনদার পরেসগার আখলা ভালো তাহলে কাকে শ্রেষ্ঠ করবেন তার এইরকম জাতির ভিত্তিতে কোন শ্রেষ্ঠত্ব নেই আরেকটি মত কিন্তু এ মতটিকে তিনি শক্তিশালী বলে দলিল পেশ করেছেন জানার জন্য বলল আসল হচ্ছে আপনাকে আগে নিয়ে যাবে কিসে কোন চিন্তা নেই কিন্তু কারা তারা বেদাত করে হ্যাঁ কবর পাকা করে আর মাজার বুজা করে আরে বিশ্বাসী হে বেদাত করে না যারা ইমানদার এমন ইমান যাতে তৌহিদ আছে বেদাত নেই তারা বেঁচে থাকে বোনাতে বেছে না ইমান এবং তাকুয়া যদি থাকে তা আপনার আপনি আল্লাহর ওলি কোথাকার কি পেশা আপনার কত ছোট কাজ করেন এগুলো দেখার বিষয় নয় আল্লাহর কাছে বলছেন যে দুই দলের মধ্যে শ্রেষ্ঠ দলে আমাকে সামিল করলেন আল্লাহ রবীন্দ্র বিভিন্ন বংশ সৃষ্টি করলেন বংশে বিভক্ত আল্লাহবাহ বলেছেন মানুষকে সৃষ্টি করার পরে সারা দুনিয়াতে ছড়িয়ে দিলেন এবং তাদেরকে বিভিন্ন বংশ আর জাতিতে বিভক্ত করলেন কত জাতি আর কত ভাষাভাষী কত রং বর্ণের এই যে অনেকগুলি বংশ হল ওখালাকাল কাবায় সমস্ত করলেন বয়ুতান আর অনেকগুলি ঘর আনাই ভাগ করলেন কোরেশদের অনেকগুলি বাড়ি ঘর এবং বইউ মানে ছোট ছোট গতি এগোষ্ঠী এইরকম আছে ফাজ আমাকে সবচাইতে ভালো ঘরানার অন্তর্ভুক্ত করেছেন অর্থাৎ হাসেম গত্রের অন্তর্ভুক্ত করেছেন ফানার দিক থেকে তোমাদের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ভালো হিসাবে সবচাইতে ভালো আর এটা কোনো গৌরবের কথা নয় যেমন হাদিস বলেছেন আনা সাইয়েদালাদে আদম আদম সন্তানের আমি সবার নেতা সরদার হব ক্যামতের মাঠে সমস্ত নবীর উপর। আল্লাম আলবানী সাহিউজ্জামের চোদ্দশো বাহাত্তর নম্বরে এ হাদিসটিকে সাহি বলেটি বললাম নবিশ আসলামের ফজিলত এবং নবিস বংশের ফজিলত সম্পর্কে ফজিলত সম্পর্কে ইসলাম গ্রহণ করেছিলেন শুনেছি নিশ্চয়ই এই বিষয়টি মানে খেলাফতাইশে থাকবে তাদের যে কেউ দুশ্মনী করবে শুধুতা করবে সন্ন্যার ওপর থাকবে তারপরে তারা ইমান ইসলামের ওপর থাকবে নাস্তিক হয়ে যাবে না তারপরে তারা মুশ্রেক হয়ে যাবে না বিদায়ী হয়ে যাবে না যোগ্যতা তাদের দিনদারি পরেশ আছে তাহলে পরেশ থেকেই খালিফা নির্বাচন করতে হবে এই জন্য এমনকি মাও করাইশ বংশেদ তিনিও করাইশ বংশ এইভাবে বানু অতগুলি অমাইয়া বংশের রাজা একশো বত্রিশে মানে সব করাইশ আর ওরাও পরাইশ বংশের অন্তর্ভুক্ত আর তারপর আব্বাসী খেলাফত শুরু হলো পতনের সাথে শেষ হইলের আক্রমণে তো এতদিন পর্যন্ত হাসেম গোত্রের তাহলে এতদিন পর্যন্ত কি চলেছে কোরেশ কিন্তু খেলাফত থেকেছে কোরেশ বংশেই খেলাফত থেকেছে যদিও বানু গোত্র থেকে দূরে গেছে আবার কাছে এসছে যেমন মাত হাসানের বাইরে কিন্তু না হাসান বংশে ফিরে আসলো কিন্তু আহ আব্বাস রাজি আল্লাহ চাচা তার বংশে ফিরে আসলো কিন্তু যখন ভারতে মোগলদের খেলাপ হয়ে তুললো তুর্কিদের উসমানী খেলাফ হয়ে তুললো তখন আর কোরআশদের মধ্যে খালিফা থাকল না তারপরে কামালা তাকে ধ্বংস করে দিল কুপুরী শক্তি তাকে নাস্তিক বানিয়ে বেদিন করে দিয়ে আর তাকে দিয়ে ইসলাম আর ইসলামের খেলাফত ধ্বংস করে দিল এই হাদিস মুসনাদ আহমেদ রয়েছে নাসাইতে রয়েছে নাসাইল কুবরা জি আল্লাহ আনহ থেকে বন্ধিত তো বলছে তারপরে আরবদের গোত্র সবগুলি ফজিলত জানবেদ রহম তাদের মর্যাদা সম্পর্কে জানো হকুক ফিল ইসলাম আর ইসলামে তাদের যে অধিকার হক রয়েছে অন্যান্য মুসলিমদের ওপর এটা জানো যে তারা জান নয় মিনহম আর কোন সম্প্রদায়ের যারা গোলাম দাস তারাও তাদের দলভুক্ত সুতরাং কোরাইশ বংশের যারা গোলাম দাস তাদেরকে স্বাধীন মাধ্যম কিন্তু গোলামকে বলা হয় তারাও তাদের দলভুক্ত মানে তাদের সাথে সহিবাজার সাতশো একষট্টি নম্বর হাদিস আনাসিন মালিক রাজি আল্লাহ বর্ণিত নবির বলেছেন মৌলাল কৌমিন কোন সম্প্রদায়ের গোলাম দাস হচ্ছে তাদেরই দলভুক্ত মানে তাদের মধ্যে সামিল হবে আর এই ক্ষেত্রে আর কথা যেটা বললাম যে কোরশদের মধ্যে খালিফা হবে যদি যোগ্য ব্যক্তি এই মর্মে হাদিস রয়েছে মোসনাদ আহমদে এবং না যে হাদিসটি হচ্ছে আল্লা কোরশ এমাম মানে শাসক খালিফা হবে এমাম মানে এখানে এমামে আজম এমামে আজম হচ্ছে খালিফা শরিয়তের বিধান যদি সম্ভব হয় হাদিস আগের যে হাদিসটি বললাম তিন হাজার পাঁচশো নম্বর কিন্তু মাহাবিয়ান থেকে যে এই খেলাফত কোরআশদের মধ্যে থাকবে যারা এর দুশ্মনী করবে তাদের কালা যাহা নামে নিক্ষেপ করবেন সেটা সহিদ তাহলে আমরা দলিল গুলি জানিয়ে নিলাম তারপরে বলছেন অন্যান্য রয়েছে যে কোনো জাতি হোক না যে কোনো ভাষাভাষী হোক না তাদেরও ইসলামে হক রয়েছে ফজিলত রয়েছে মুসলিমের মুসলিমের কোন হক একটি হাদিসে রয়েছে পাঁচটি হক রয়েছে আর হাদিসে রয়েছে ছয়টি লীল মুসলিমে আলাল মুসলিম সিদ্ধ মারুফ সালাম জবাব দেওয়া হাঁচি পড়লে আর দাওয়াত দিলে অসুখ হলে পাঁচটি আর ছয়টি যে বলা হয়েছে এতে কিন্তু সীমিত নয় আমি যেটা আপনার জন্য ভালোবাসবো সেটা মানে আমি যেটা নিজের জন্য ভালোবাসে সেটা আপনার জন্য ভালোবাসবো এগুলো কিন্তু ওই ছটার মধ্যে নাই কিন্তু আছে না অন্য হাতি খাটি খাটিম হইতে ইহিবালী আখি হে রাসম আল খাই নিজের জন্য ভালোটা যেটা ভালো মনে করি ওইটা আপনার জন্য ভালো মনে করতে হবে আমি যেমন ছোট হইতে চাই না আমাকে কি অপদস্ত না করুক আমার কেউ জুলুম না হোক আমার সাথে বেমানি না করা হোক আমাকে কেউ গালবন্ধ না করুক তেমন আপনা গালবন্ধ করবো না আমার কেউ গিবত না করুক আমাকে কেউ ছোট করার চেষ্টা না করুক আমার হিংসা কেউ না করুক শব্দ আমি চাই চাই না কে চাই যে কেউ দুশ্মনী করে হিংসা করুক যেটা আমি নিজের জন্য আপনাদের জন্য ভালোবাসবো ছোট ছোট কথা আপনার এই মানুষের মানুষ যে রুম মেট এক প্রবাসী থাকছেন কয়েকজন থাকছেন আপনি চান কালান তাহলে ডিউটি থেকে আসলে ফেরে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমিয়ে রাত দশটার সময় ঘুমিয়ে যাব ঘুমিয়ে যাবো তাহলে আর একজনের বেচারি ডিউটি আছে আপনার খেয়াল রাখতে হবে না হ্যাঁ আপনি নিজের সুবিধাটা বুঝবেন আর অন্য সুবিধা বুঝবেন না আমি মাদ্রাসা ছাত্রদেরকে দেখতাম ডেউজুডুজি করে আসলো আর তারপরে গামছা মেলে দেওয়া আছে তৈলে মেলে দেওয়া আছে কারো গামছাটা হাত মুখ মুছে নিলাম আমি এই উদাহরণটা দিতাম ছাত্রদেরকে যে আমার গামছাটাকে কেউ ভিজিয়ে রাখবে না পছন্দ করি না আমার গামছা আমি ইউজ করবো আমার গামছা কেউ ভিজিয়ে রাখবে আমার কেউ খারাপ লাগবে সুতরাং আমিও কারো গামছা হাত মুখ মুসতে যাবো না আমার স্যান্ডেল মসজিদ অনেকে নেগে স্যান্ডেল দেখে আর একজন বাবু চামড়া ভিজাবেন আপনি যেমন পছন্দ করেনা যে আপনার কেউ ইউজ করবে যদি কারো পায়ে দেখেন তা আপনার খারাপ লাগবে না কেন আমার স্যান্ডেল পায়ে দিয়ে আমি বলেছি ঠিক তেমনই আপনিও কার স্যান্ডেল পায়ে দিতে যাবেন না ভিজাতে যাবেন না ছোট ছোট উদাহরণ থেকে বড় বড় উদাহরণ এই ক্ষেত্রে উপদেশ দেওয়া পরামর্শ চাইলে পরামর্শ দিবেন সৎ পরামর্শ দিবেন না না পরামর্শ চেয়েছে আর এর উপর আমার একটা আক্রোশ আছে একটা খারাপ পরামর্শ দিয়ে ও কি করে দিই ক্ষতি করে দিই হারাম আল মুস্তা সার ও যার কাছে পরামর্শ না হবে খবর আছে কোন দিকে দেখি দিল এদিকে রিয়াজের রাস্তা ধরিয়ে দিল ঘুনা ঘমিনের হক নষ্ট করলো এমন কুসলিমের সাথে যাইস নাই জি তো তাহলে এক মুসলিমের আর এক মুসলিমের যতগুলি হক রয়েছে আপনাকে জানতে হবে এবং কমন সেন্সে অনেকগুলি জানা যাবে যে আমি যেটা পছন্দ করি আমার সাথে ভাইরা বা মানুষের আচরণ করুক সেই আচরণটা অন্যের সাথে আমি করবো যে তাদের সাথে তোমরা খারাপ আচরণ করিও না বৈষম্যের আচরণ করিও না স্বজন প্রীতি করিও না তোমরা নিজেদেরকে দেখবে নিজেদের বংশকে দেখবে হে শাসকরা বাজে হে যারা বিভিন্ন পদে থাকবে তারা আর আনসারির সবসময় বঞ্চিত রাখবে এইরকমটা করবে না একসময় এরকম হয়েছে আনসারির সাথে কিছু বৈষম্য নবী সাল্লাম সতর্ক করেছিলেন ভবিষ্যৎবাণী করে এই মর্মে হাদিস রয়েছে নবী সাল্লামের কয়েকটি তার এখানে বকদুল আনসার মোনাফেকের লক্ষণ হচ্ছে আনসারিদের সাথে বিদ্বেষ রাখা আর সিয়ারা সাহাবি আনসার মহাজের সবার সাথে বিদ্বেষ রাখে সুতরাং হাদিসের আলোকে কি মোনাফেক হুবুল সবকে গুমরা বলে আবুকার তারা তাগুত বলে তাহলে তাদের কি অবস্থা চিন্তা করুন আল্লাহর কাছে কত নিকৃষ্ট মকদুব আল্লাহারিতে এটা ছিল হাদিসব সতেরো নম্বর আর শাহিব মুসলিমের চৌহাত্তর নম্বর আর আনসারীদেরকে ভালোবাসবে মোনাফিকরা তাদের সাথে বিদ্বেশ শত্রুতা রাখবে মান আহাবাহম আহাবাহুল্লাহ আনসারিদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে ও মান আব গাম যারা তাদের সাথে বিদ্বেষ রাখবে মানে আনসারিদের সাথে আল্লাহ তাদের সাথে তারা হচ্ছে আমার আমার কার্স বড় হয়ে গেছে মানে মুড়ি বড় হয়ে গেছে তো আমার তার কি অন্তরঙ্গ তারা ভিতরের লোক থাকা হয় থিতর থলার ভিতর তো তার মানে আমার এরা ঘনিষ্ঠ মানুষ আপন এরা আমার অন্তরঙ্গ ওক আলিহিম তারা নিজের নিজের দায়িত্ব পালন করেছে জেহাদ করে সাথে নবী সাল বাকি আল্লাহ লাহুম কিন্তু তাদের হক বাকি আছে তাদের অধিকার বাকি আছে ফাঁকবাল ভালোটা কবুল করোমার কেউ যদি ভুল করে আনসারি তাহলে তাদেরকে উপেক্ষা করো ক্ষমা করিও এই ছিল যেমনটা বললাম তারপরে বলছেন ও আলী রসুল এবং রসুল্লাহ বংশধর মানে আলি ভাই তাদেরও ফজিলত জানবে ফালান তাদেরকে ভুলে যাবে না তাদেরকে ভুলে যাবে না দুনিয়ার কোনো টাকা পয়সা চাই ইল্লাল ইা ফিল করবা তবে আত্মীয়তার খাতিরে ভালোবাসা আমার আত্মীয়তার খাতিরে ভালোবাসবে আমাকে তো ভালোবাসবে আমার इलामाम ग्रहण करंश कि तुम भलोबा ममिन मुस्लिम फेल करब आत्मयतार भितबीय বা কারাওয়া নোর বংশের এমন কোন গোত্র নেই যেই গোত্রের সাথে নবী আত্মীয়তা নেই কারণ সবাই তো বংশের আত্মীয়তা আছে তারপরে বৈবাহিক সম্পর্ক আত্মীয়তা আছে ভিত্তিতে তোমরা তাদের ফজিলত তোমরা জানবে ও জিরানা এবং যারা মদিনাবাসী আরো প্রতিবেশী রয়েছে তাদের হক জানবে আশেপাশে যারা বাস করে ফজিলত রয়েছে মদিনার যেমন ফজিলত রয়েছে মদিনা বাসির ফজিলত রয়েছে অনেক হাদিস রয়েছে মদিনা ফজিল মদিনার যারা বসবাসকারী তাদের ফজিলত সহিবান আঠারোশো সাতাত্তর নম্বর হাদিস সাহিবের তেরোশো তেষট্টি নম্বর হাদিস রয়েছে সাদিনা বেকাস খারাপ উদ্দেশ্য করে যে মদিনাবাসীকে কি করব ক্ষতি করব তাদের তাদের উপর জুল অত্যাচার করব। যদি কোন অসৎ উদ্দেশ্যে মদিনার উপর কেউ আক্রমণ করে বা মদিনাবাসীর সমালোচনা করে মদিনাবাসীদের আল্লাহ তাদেরকে গলিয়ে দেবেন রাসা সে যেমন শীসে আগুনে দিলে গলে যায় আর জলা অথবা বলেছেন যেমন পানিতে লবণ ফেললে বলতে হয় না বা সময় লাগে না খুব তাড়াতাড়ি পানিতে লবণ গলে মিশে যায় ঠিক তেমন দুনিয়াতেও খারাপ আর আখেরাতে খারাপ দুনিয়াতে যদি আল্লাহ বালামসিবত থেকে বাঁচিয়ে নেন তার রহমে অথবা পরীক্ষামূলক কিন্তু আজাবাহুল্লাহ ফিন্নার জাহান নামে তাদেরকে আল্লাহ গলিয়ে দেবেন ছড়িয়ে দেবেন একবার নিশ্চিন্ন করে দেবেন পুড়িয়ে কিন্তু মরণ আসবে না এ হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিস আজকের আলোচনা শেষ করছি ও